মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য আল্লাহর বিধানকে গোপন করছে আল্লাহর শত্রুদের সাথে আল্লাহ যখন ভালোবাসেন তখন জিব্রাইল আনেন এবং তাকে লক্ষ্য করে বলেন আমি আমার জিব্রাইল আলিহিস আসমানের অধিবাসীদের ডেকে বলেন আসমানে অবস্থানরত ফেরেস্তাদের ডেকে বলেন নিশ্চয়ই আল্লাহ তার অমুক তোমরাও তাকে ভালোবাসো আপনারা জানেন কি অবস্থানরত ফেরেস্তা হচ্ছেন তারা যারা কখনোই আল্লাহর অবাদ্যাচরণ করে না বরং তারা আল্লাহর নির্দেশ অনুযায়ী কার্য সম্পাদন করে থাকে যাদের মধ্য থেকে কিছু কিছু ফেরিস্তা মেঘমালা পরিচালনার দায়িত্বে রয়েছে কিছু ফেরস্তা শেষ দাবনত অবস্থায় রয়েছে কিছু ফেরেস্তা রুকো অবস্থায় রয়েছে কিছু ফেরেস্তা দণ্ডায়মান অবস্থায় আল্লাহর পবিত্রতার মহিমা ঘোষণা করছে কিছু ফেরেস্তা সপ্ত আসমানে অবস্থানরত তাওয়াফ করছে বলেছেন প্রতিদিন যারা একবার তাওয়াফ করে ফেলে সংখ্যাধিকের কারণে তাদের আর কখনোই দ্বিতীয়বার বেতুল মামুরকে তাওয়াফ করার সুযোগ হয় না তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর আনুগত্যশীল কত অসংখ্য গণিত রয়েছে যাদের সংখ্যা গণনা করে শেষ করা যাবে না অসংখ্য গণিত ফেরেস্তাদেরকে জিব্রাইল আলামিব্রাইল সালামের এই ঘোষণার পর আসমানের ফেরস্তারা তাকে ভালোবাসতে শুরু করে রাসুল সাল্লাম বলেন ও আসমানের ফের এই ভালোবাসার ফলে আল্লাহর সেই প্রিয় বান্দা জমিনের মাঝেও মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠে হাদিসের অপর অংশে আরো বলছেন আর আল্লাহ যখন কোন বান্দাকে ঘৃণা করেন তখন জিব্রিল আলহ ডেকে বলেন হে জিব্রিল শুনে রাখো আমি অমুক পাবিষ্ঠ কে ঘৃণা করি সুতরাং তুমিও তাকে ঘৃণা করো সালাম আসমানের অধিবাসীদের ডেকে করেন সুতরাং তোমরাও তাকে ঘৃণা করো অতপুর আসমানে অবস্থানরত সকল ফেরেস তারা তাকে ঘৃণা করতে শুরু করে রসুল সাল্লাম বলেন আসমানের ফেরেস্তাদের ঘৃণার ফলে জমিনের মাঝে তার গ্রহণযোগ্যতা কমতে থাকে পৃথিবীর মানুষের হৃদয়ে তার ব্যাপারে ঘৃণা ছড়িয়ে পড়ে প্রিয় ভাই বোন সুতরাং সন্তুষ্টির পথে চলবে তখন আল্লাহ তালা তোমাকে ভালোবাসবেন জিব্রাইল তোমাকে ভালোবাসবেন আসমানে অবস্থানরত সকল ফেরেস্তারা তোমাকে ভালোবাসবেন এই ভালোবাসার ফলে পৃথিবীর আল্লাভীর মানুষের কাছে তুমি জনপ্রিয় ও গ্রহণযোগ্য হয়ে উঠবে তোমার বিরোধীরা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 তোমাকে ঘৃণা করবেন জিব্রাইল তোমাকে ঘৃণা করবে আসমানে অবস্থানরত সকল ঘৃণা করবে আর এই ঘৃণার ফলে পৃথিবীর মানুষের মানুষের অন্তরে তোমার তোমার ব্যাপারে ছড়িয়ে পড়বে, মাঝে নষ্ট হয়ে হাজারো আয়াত হাদিস কে বিকৃত করে আল্লাহর বিধানকে গোপন করে মুরতাজ শাসকদের সাথে আতা করে তুমি জমিনে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবে না কেন আসমানের অধিপতির পক্ষ থেকে তোমার গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে গেছে হে আল্লাহ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 আমি মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারবো না হে আমার প্রতি পালক সুতরাং আমি চাই আপনি আমার সন্তুষ্ট হয়ে যান হে আমার চাই আপনি আপনার সন্তুষ্ট পরিচালিত করুন আল্লাহ লিমা তোহনাল কৌলি কদিরা